পরিবেশিতামেরউদ্দাদিরা সিরিজে আমরা পর্বে উপনীত হয়েছি এই পর্বে আমরা আলোচনা করব বন করাইজা গোত্রের পরিণতি নিয়ে বনকো রাইজের অভিযানটি খন্দকের যুদ্ধের সাথে সরাসরি যুক্ত কারণ এই অভিযানটি ছিল আসলে খন্দকের যুদ্ধে বনকো রাইজের বিশ্বাসঘাতকতার প্রত্যক্ষ ফলাফল বা প্রতিক্রিয়া। আমরা আগের দুই আলোচনা করেছি ফলাফলের যুদ্ধ নিয়ে খন্দকের যুদ্ধে কোরাইশ বাহিনী ও গতফানের আরব মুশ্রিকরা দশ হাজার বিশিষ্ট একটি সামরিক জোট গঠন করে মুসলিমদের ওপর একটি সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে পুরোপুরি দখল করা ইসলামী রাষ্ট্রকে রূপে ধ্বংস করে নিজেদের মধ্যে গণিমত ভাগাভাগি করে নেয় তাদের সাথে যোগ দেয় মোদিনার অভ্যন্তরে অবস্থানকারী ইহুদি গোত্র বনকোরাইজা মোদিনার সনদ অনুসারে তাদের সাথে মুসলিমদের চুক্তি ছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো বহিশক্তির পক্ষে অবস্থান নেবে না বা তাদের সাহায্য করবে না কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে মুসলিমরা এই জোট বাহিনীকে ঠেকানোর জন্য মদিনার উত্তর দিকে একটি চওড়া পরীক্ষা খনন করে বনকো রাজাকে সামাল দেওয়ার জন্য আল্লাহ সুলসাল আলহাম তা সেনাবাহিনীর একটি অংশকে নিয়োজিত করেন যুদ্ধে একটি অচল অবস্থার সৃষ্টি হয় এবং পরবর্তীতে নোয়াইবিনসৌদ রাজিল্লা আনহুর মাধ্যমে আল্লাহ তাল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন তিনি খুব সংকটময় একটি পরিস্থিতিতে মুসলিম হন এবং জোটের তিন পক্ষের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেন যে কারণে জোট বাহিনীর মধ্যে হতাশা এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম নেয় শেষ পর্যন্ত কোরাইশ আর গতাফানের সেনারা অবরোধ প্রত্যাহার করে চলে যাবার সিদ্ধান্ত নেয় মুসলিমরা আল্লা ইচ্ছায় জোট বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয় কিন্তু বনকোরাইজা পড়ল বিপদে কারণ তারা থাকত মদিনাতেই কোরাইশ এসেছে মক্কা থেকে যা প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে গতাফানের গোত্রগুলো এসেছে আরবের বিভিন্ন অঞ্চল থেকে তারা যে যার জায়গায় চলে গেছে কিন্তু বনকো রাইজা থাকতো, সেখানেই চুক্তিবদ্ধ ছিল তাদের পালানোর কোনো জায়গা নেই অন্যদের সাথে মুসলিমের কোন চুক্তি ছিল না তাদের সাথে যুদ্ধাবস্থা বিরাজমান ছিল কিন্তু বনকো রাইজা বিশ্বাসঘাতকতা করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে যে কারণে খন্দকের যুদ্ধের পরপরই একটি বোঝাপড়া করা জরুরি হয়ে পড়ে আজকের আমরা সেই ঘটনা নিয়েই আলোচনা করব ইনশাল খন্দকের যুদ্ধ যেদিন শেষ হলো সেদিনকার কথা আল্লাহ রসুল্লাহু আলি সাল্লাম উমেসাল্লামার ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে বের হলেন গোসল করতে জোহরের ওয়াক চলছে ঠিক এমন সময় ধুলি ধূসরিত অবস্থায় তরিঘড়ি করে জিবলাম হাজির হলেন বললেন ইয়া রসল আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন কিন্তু আমরা ফেরেস তারা এখনও অস্ত্র নামাইনি আপনি এখনই ওদের ধাওয়া করুন রসুল্লাহ সালু আলি আসসালাম জিজ্ঞেস করলেন কোন দিকে জিবরিল্লাম উত্তর দিলেন এই দিকে অর্থাৎ বনকোরাইজার দিকে ইঙ্গিত করলেন জিব্রিল এমন একটি সময় এসেছেন যখন খন্দকের রেশ কাটেনি এরই মধ্যে সাহেস্তা করার নির্দেশ চলে এলিম বেরিয়ে পড়তে আদেশ দিলেন বলে দিলেন তারা যেন বনকোরাইজার এলাকায় পৌঁছে তবেই আসরের সালাত আদায় করে মদিনায় ইবেন ওম্মে মাহতুমকে অস্থায়ী প্রশাসক হিসেবে নিযুক্ত করা হল সাহাবিরা যখন বনকোরাইজার এলাকায় পৌঁছলেন তখন আসরের ওয়াক শেষ তবে একদল আগেই পথে মধ্যে আসর পড়ে নিয়েছিলেন সবার আগে পৌঁছালেন আলীরা দেলানহ দেখতে পেলেন বনকোরাইজা একেবারে বিস্ত্রী ভাষায় রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে সমানে গালিগালাজ করছে ইহুদিরা থাকত তাদের দুর্গে রসুলুল্লা সাল্লু আলিহাস্লাম বনকোরাইজার এলাকা চার দিক থেকে ঘিরে ফেললেন এবং তাদের দুর্গগুলো অবরোধ করার সিদ্ধান্ত নিলেন মুসলিম সেনা দলে এইবার ছিল তিন হাজার সৈনিক আর তৃষ্টি ঘোড়া আল্লাহ তালা বলেন কক কিতাবীদের মধ্যে যারা এই যুদ্ধে তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে তিনি দুর্গ হতে অবতরণ করতে বাধ্য করলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন এখন তোমরা তাদের কাউকে করেছে হত্যা কাউকে করেছে বন্দী এবং তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি ঘরবাড়ি ও ধন সম্পদের এবং এমন ভূমি যা তোমরা এখনও পদানত করি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আহজাব আয়াত ২৬ এবং সাতাশ প্রায় ২৫ দিন এই অবরোধ স্থায়ী হয়েছিল বনকো রায় এক পর্যায় বুঝতে পারল যে তাদের কিছু একটা করতে হবে এভাবে অবরুদ্ধ অবস্থায় তারা বেশি দিন টিকে থাকতে পারবে না তাদের নেতা কেবেনাস আয়াদ সবাইকে ডাকল ডেকে তিনটি প্রস্তাব দিল বলল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরিস্থিতি খুবই কঠিন আমি তোমাদের তিনটি প্রস্তাব দিচ্ছি তোমাদের যেটা ইচ্ছা গ্রহণ করতে পারো প্রথম প্রস্তাব আমরা মুহাম্মাদের আনুগত্য করব এবং তাকে সত্য বলে মেনে নেব আল্লাহর কসম তোমরা ভালো করে জানো মুহম্মাদজন নবী তাও রাতে তোমরা যে নবীর বর্ণনা পেয়েছ ইনি সেই লোক যদি তোমরা তার উপর ইমান আনো তাহলে বেঁচে যাবে সেই সাথে তোমাদের জান মাল স্ত্রী পুত্র সবকিছুই রক্ষা পাবে উত্তর এল না আমরা কখনোই তাওরাতের বিধান ত্যাগ করব না তাওরাত বাদ দিয়ে অন্য কোনো বিধান আমরা মানব না কাব বলল ঠিক আছে তাহলে আমার দ্বিতীয় প্রস্তাবটা দেই। আমরা আমাদের সন্তান ও নারীদের হত্যা করব এবং তারপর খোলা তরবারি নিয়ে মোহাম্মদ ও তার সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ব তাহলে আমাদের আর কোন পিছুটান থাকবে না এরপর ততক্ষণ লড়াই করব যতক্ষণ না আল্লাহ আমাদের আর তাদের মাঝে একটা ফয়সলা করে দেন যদি হেরে যাই তো এমনভাবে মরব যখন আমাদের কোনো বংশধর বেঁচে নেই কাজেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করারও কিছু থাকবে না আর যদি জিতে যাই তাহলে নারী আর শিশুর অভাব আমাদের কখনোই হবে না উত্তর এলো এই অসহায় নারী শিশুদের শুধু শুধু মেরে ফেলব এদের যদি মেরেই ফেলেই তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি কাপ তখন শেষ প্রস্তাবটি দিল বলল ঠিক আছে তোমরা যদি এটাও মানতে না চাও তাহলে অন্য একটা প্রস্তাব দিতে পারি আজকে শনিবারের রাত আমরা যে শনিবারে যুদ্ধ করি না তার নিশ্চয় এটা জানে এটা ভেবে হয়তো মোহাম্মাদ আর তার সঙ্গীরা কিছুটা অপ্রস্তুত অবস্থায় থাকবে এই সুযোগে আসো তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে সব শেষ করে দেই। এর উত্তরে তারা বলল আরে তুমি কি পবিত্র শনিবারের পবিত্রতা নষ্ট করে দিতে চাও তুমি কি জানো না এই শনিবারের অমর্যাদা করে আমাদের পূর্বপুরুষদের কি ভীষণ শাস্তি হয়েছিল বনকোরাইজার কাপুরুষতা আর সিদ্ধান্তহীনতা দেখে কাপ চরম বিরক্ত হল বলল ধূর তোমাদের মধ্যে একটা বাপের বেটাও নেই যে মায়ের পেট থেকে বেরোনোর পর একটা রাত কোনো বিষয় মনস্থির করে ক্ষমাতে পেরেছে এই অল্প কয়েকদিনের মধ্যেই বনকোড়াইজা একেবারে ভেঙে পড়ে লড়াই করার মানসিক শক্তিটুকু পর্যন্ত তাদের আর কারো মাঝে নেই ভয় সিদ্ধান্তহীনতা তাদের পুরোপুরি গ্রাস করে ফেলেছে যত সাহস আর আসফালন সব তলানিতে গিয়ে ঠেকল তাদের সামনে একটাই রাস্তা খোলা ছিল সেটা হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ ছাড়া তারা আর কিছুই ভাবতে পারছিল না তারা রসুল আলিউসালের সাহাবি আবুলুবাবা রাখতে পরামর্শ চাইল কারণ আবুলুবাবা জাহিলিয়াতে যুগে তাদের বন্ধু ছিলেন তাকে দেখে সবাই দৌড়ে এলো। নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়ল তাদের অবস্থা দেখে আবুলুবাবার মন একটু যেন দুর্বল হয়ে যায় তারা আবুলুবাবাকে জিজ্ঞেস করে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে কোন ধারণা দিতে পারেন আবুলুবাবা হাত দিয়ে গলার দিকে ইঙ্গিত করে দেখালেন বোঝালেন যদি তারা আত্মসমর্পণ করে তাহলে মৃত্যুই হবে তাদের পরিণতি কিন্তু বনুকরাইজার অবস্থা ততদিনে এতটাই শোচনীয় যে আত্মসমর্পণের সম্ভাব্য পরিণতির কথা জেনেও তারা অগত্যার সেই পথই ধরে আসলে খন্দকের যুদ্ধে এত বড় বিশ্বাস বিশ্বাসঘাতকতা করার পর তারা আর প্রতিরোধ করার কথা ভাবতে পারছিল না যেই পরিমাণ রসদ তাদের জমা ছিল তারা সেটা দিয়ে আরও কয়েকদিন অবরোধ টিকিয়ে রাখতে পারত কিন্তু সেটা করার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন সেটা তাদের ছিল না শেষ পর্যন্ত বনকো রায় যা আত্মসমর্পণের পথই বেছে নেয় তবে তারা একটা শর্ত দিল সেটা হচ্ছে সা আদিন মোয়াজ আনহু যেন তাদের বিচারক হয় আত্মসমর্পণের পর তাদের কী পরিণতি হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এটাই ছিল তাদের শর্ত সাবেন মোয়াজকে বেছে নেবার কারণ হল সাের সাথে বনকোজার একসময় মিত্রতা ছিল তাদের আশা ছিল সাবেন মোয়াজ রদেল আনহু নিশ্চয়ই তাদের প্রতি কঠোর হবেন না আলী আসলাম তাদের এই প্রস্তাবে রাজি হলেন সা আবেন মোয়াজ বনকো অবরোধের বিচার করবেন এটাই নির্ধারিত হল তবে তার আগে এই ঘটনা কিছুদিন আগের একটি ঘটনা জেনে নেই খন্দকের যুদ্ধের সময় সাহা দেবেন মোয়াজ আহু আহত হয়েছিলেন তার শরীরের একটি অংশ উন্মুক্ত ছিল সেখানে কোনো না। ঠিক সেখানেই একটি একটি আহত আহত হন। অবস্থায় কাছে চমৎকার দোয়া করলেন হে আল্লাহ যদি কুরাইতের সাথে আমাদের আরও যুদ্ধ হয় তাহলে সে যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো যারা তোমার রসুলকে কষ্ট দিয়েছে তাকে অস্বীকার করেছে তাকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয় তবে এই আঘাদের মাধ্যমে আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও কিন্তু বনকো রাইজার ব্যাপারে আমার অন্তরে জ্বালা না মিটিয়ে আমাকে মৃত্যু দিও না সাহবিরা আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন খন্দকের যুদ্ধের চরম দুর্যোগের মুহূর্তে বনুকুরাইজা প্রিয় রসুল্লাহসালু আলি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার মনে প্রচন্ডের হাতে দেয়া হয়েছিল কারণ বন কায়নোকার সাথে খজরাজের মিত্রতা ছিল এবার বনু আওস তাই রসুল্লা সাল্লু আলী আসালামকে চাপাচাপি করছিল যেন তাদের হাতে বনকোরাইজাকে ছেড়ে দেয়া হয় তিনি তাদের জিজ্ঞেস করলেন যদি তোমাদের গোত্রের কেউ এই বিচার করে তোমরা খুশি তো বনু আউস এক কথায় রাজি রসুল আলহাম তাদের ইচ্ছে অনুসারে আওস গোত্রের নেতা সাহা দেবেন ভাগ্য ছেড়ে দিলেন ইহুদিদেরও এটাই ইচ্ছা ছিল এরপর আওসের লোকেরা সা আদেবেন মোয়াজকে খুব চাপাচাপি করতে থাকে যেন তিনি বনক্কোরাইজার প্রতি সদয় হন কেননা এর আগে হাজরাজ গোত্রে আবদুল্লাহ ইবেন উবাই বনকায়নকার প্রতি সদয় হয়ে তাদের হত্যা না করে ছেড়ে দিয়েছিল আওসদের সাথে খাজরাজের সবসময় একটা প্রতিযোগিতা কাজ করত তাই আওস চাচ্ছিল বনকোজের সাথেও যেন তেমন কিছু হয় সাওয়াজ রানহ তাদের সব কথা আর উপদেশ চুপ করে শুনলেন এরপর শুধু এতটুকুই বললেন সা সময় এসেছে আল্লাহ সন্তুষ্টির ব্যাপারে সে কোনো নিন্দুকে নিন্দার পরোয়া করবে না একটা মাত্র বাক্য অথচ সবাই যা বোঝার বুঝে গেল বুঝে গেল বনকোরাইজার ভবিষ্যৎ অন্ধকার বিচারের রায়ের সময় ঘনিয়ে আসল আহত সাহেবেন মজরদ্দ আনহুকে রাখা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের মসজিদের ভেতরে একটি তাবুতে রুফায়দা আল আসলামিয়া নামের এক আনসারী নারীকে আল্লাহ রসুলসাল্লাহু আলহিসালাম সা আদের দেখাশোনার দায়িত্ব দেন বলা যেতে পারে এই তাবু ছিল ইসলামের ইতিহাসে প্রথম সামরিক হাসপাতাল সাধারণভাবে কেউ আহত হলে তার পরিবার তার দেখাশোনা করত কিন্তু আল্লাহ রসুল্লাহ আলীকে নিজের কাছে রাখেন যেন তাকে বারবার দেখতে পারেন বিচার দিন এলো কাঠগড়ায় ইতিহু অপর পক্ষে আছে মদিনার মুসলিমরা সাদ আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলি ওসালাম বললেন সাদ এই লোকগুলো তোমার বিচারের উপর আস্থা রেখে আত্মসমর্পণ করেছে সাদ তখন জিজ্ঞেস করলেন আমার রায় কি এদের উপরে অর্থাৎ ইহুদিদের উপর প্রযোজ্য হবে লোকেরা বলল হ্যাঁ তখন জানতে চাইলেন মুসলিমদের উপরেও হবে লোকেরা উত্তর দিল জি হবে কিন্তু সাদ আবার জিজ্ঞেস করলেন এখানে যারা উপস্থিত আছেন তাদের উপরেও প্রযোজ্য হবে সাদ এ কথা আবার জিজ্ঞেস করার কারণ হলো সেখানে রসুল্লাহ সাল্লু আলি হাসলাম উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লু আলিহসালামের উপস্থিতিতে সবার উপর বিচারের রায় দিতে তিনি অস্বস্তি বোধ করছিলেন লজ্জা তাই সরাসরি রসুল্লাহ সাল্লু আলী হাসলামের দিকে না তাকিয়ে মাথা নিচু করে জিজ্ঞেস করছিলেন রসুল্লাহ এই রায় মেনে নেবেন কিনা সাকে আশ্বস্ত করতে রসুল্লাহ সাল্ল আলী আসলাম তখন বললেন হ্যাঁ আমার উপরেও হবে দুই পক্ষই সা আদিন মোয়াজের রায় মেনে নিতে রাজি থমথমে একটি পরিস্থিতির সৃষ্টি হল সবার মনে উৎকণ্ঠা অনিশ্চয়তা সংশয় সময় যেন স্থির হয়ে গেছে सा अदिबीन मोआजे राय निर्भर करोत्रे भविष्य जरा मदिनाए बचर पर बचर बसबाशन मोजोर दृढ़कण्ठ उच्चारण कर राय दीछी बनकोर जहाँ सकल पुरुष के हत्या कर तस्त सम्पद बजेप्त बंटन कर दे नारी और शिशु दास हिसे ग्रहण कर सबा निश्चुप ফেছিলেন আল্লা পছন্দনীয় রায় বেরিয়ে এল আল্লাহ পছন্দনীয় এক বান্দার মুখ থেকে এই রায়ের প্রসঙ্গে আল্লা শফিউর রহমান মোবারকুরি রহমাউল্লা তার আর মকতুম গ্রন্থে মন্তব্য করেন সা এই বিচার ছিল অত্যন্ত ন্যায় ও ইনসাফিত্তিক কারণ বনকোরাইজা মুসলিমদের জীবন মরণের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতিতে যা করতে চেয়েছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং বিভীষিকাময় অঙ্গিকার ভঙ্গের একটি জঘন্য অপরাধ তারা করেছিল এছাড়াও মুসলিমদেরকে নিঃশেষ করে দেয়ার জন্য তারা দেড় হাজার তরবারি দুই হাজার বর্ষা যুদ্ধ ব্যবহার উপযোগে তিন শত বর্ম এবং পাঁচ শত প্রতিরক্ষার ঢাল সংগ্রহ করে রেখেছিল পরবর্তীকালে সেগুলো মুসলিমদের অধিকারে চলে আসে রায় কার্যকরের সময় এল মোদিরের বাজারে বিশাল কয়েকটি গর্ত করা হল পুরুষদের হাত বেঁধে ফেলা হলো। নারী ও শিশুদের আলাদা করা হলো। এরপর দলে দলে ইহুদি পুরুষদের নাম ধরে ডাকা শুরু হলো। কেউ কেউ বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে তারা তাদের নেতা কাহাবে বিন আসাদকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি জানো আমাদের সাথে কি হতে যাচ্ছে অত্যন্ত বিরক্তির সাথে আবুত্তর দিল তোমরা কি সারা জীবন এমন বেকি থেকে যাবে দেখতে পাচ্ছ না যাদের ডাকা হচ্ছে তার আর কেউ ফিরে আসছে না আল্লাহর কসম। এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিছুক্ষণ পর বনোনের নেতা হুয়াই বেন আখতাব আন নজরিকে ধরে আনা হল রসুল্লাহ সাল্ল আলী ওয়াসলামের মদিনার আগমনের প্রথম দিন থেকে সে রসুল্লাহ শত্রু সেই ঘটনা আগেই উল্লেখ করা হয়েছে বনুকুরাইজার বিদ্রোহের পেছনে মূল নায়কও ছিল হুয়াই সে কা আবি আসাদকে রসুল্লা সাল আলী বিরুদ্ধে বিদ্রোহ করতে ফুসলে দিয়েছিল যা আমরা আগে আলোচনা করেছি কেন আসাদকেছিল যদি খন্দকের যুদ্ধে কুরাইশাহ মুসলিমদের পরাজিত করতে না পারে তাহলে সে বনুকুরাইজার সাথে থেকে যাবে তাদের সাথে সেও তাদের ভাগ্য বরণ করে নেবে হুয়াইবেন আখতাবের হাত বেঁধে টেনে আনা হল তার গায়ে একটা দামি চাদর সেই চাদরের বিভিন্ন জায়গায় ফুটো করা সে নিজেই চাদরে ফুটো করে রেখেছিল যেন মুসলিমরা সেই চাদরকে গনিমত হিসেবে ব্যবহার করতে না পারে রসল্লাকে দেখেই সে চিৎকার করে উঠল তোমার সাথে শত্রুতা করে আমার বিন্দু মাত্র আফসোস নেই তবে বাস্তবতা হচ্ছে যে আল্লাহকে ত্যাগ করে তার ধ্বংস অনিবার্য যা আজকে আমার সাথে হচ্ছে এই কথা বলে সে তার নিজের লোকদের উদ্দেশ্য করে বলল আজকে যা হচ্ছে তা আল্লাহ রি বড় ইসরায়েলের কপালে আল্লাহ এটাই লিখে রেখেছিলেন এরপর তাকে হত্যা করা হয় এরপর ধরে আনা হল বড় কোরাইজার নেতা দেখে তুমি কি কিন আসাদ জি আমি কিন আসাদসুল্লা সাল্লু আলী আসলাম বললেন ইবেন খোরাস তোমাকে একটা উপদেশ দিয়েছিল সেটা তুমি শুনলে না সে কি তোমাকে বলেনি আমার অনুসরণ করতে সে কি বলেনি আমার সাথে তোমার দেখা হলে তার পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে কাহ বিবিন আসাদ উত্তর দিল তাওরাতের কসম এই কথাগুলো সে আমাকে বলেছিল আবুল কাসেম সত্যি বলতে কি আমি আপনার অনুসারী হতেই চেয়েছিলাম কিন্তু সেটা করলে আজ ইহুদিরা বলতো আমি কা কাপুরুষের মতো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছি সেই ভয়ে আমার আর অনুসরণ করা হল না আজ তাই আমি ইহুদিদের ধর্মের উপরেই অটলাছি এরপর রসুল্লার আদেশে কাব কেউ হত্যা করা হলো। অল্প কয়েকজন বাদে প্রায় সকল প্রাপ্তবয়স্ক ইবদি পুরুষকে হত্যা করা হয় পুরুষদের গোফ দাড়ি বা লজ্জাস্থানে লোম পরীক্ষা করে দেখা হলো সে পুরুষ না শিশু যাদের লোম গজায়নি তারা ছাড়া পেল আর যারা বয়স্ক তাদের প্রায় সবাইকে এক এক করে হত্যা করা হয় সেদিনের এক নাবালেগ প্রত্যক্ষদর্শী ছিলেন আতিয়া তিনি বলেন সেদিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করা হয় আমি সে সময় কিছু ছিলাম তাই আমাকে ছেড়ে দেওয়া হয় এই অভিযানে একজন মহিলাকেও হত্যা করা হয় যখন বনকো রায় পুরুষদের এক এক করে নাম ধরে ডাকা হচ্ছিল তখন এক মহিলা পুরো সময় জুড়ে হাহা করে হাসতে থাকে এরপর হঠাৎ সেই মহিলা নাম ধরে ডাক দেয়া হয় তার কাছেই বসা ছিলেন মা আয়েশারা দিল আনহা তিনি অবাক হয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করেন তোমার হয়েছে না কি তোমার নাম কেন ডাকা হলো। সে বলল কারণ আমাকে এখন হত্যা করা হবে আয়েশা জানতে চাইলেন কেন সে বলল কারণ আমি একটা অন্যায় করেছি আনহা পরবর্তীতে সেই মহিলার অপরাধের কথা জানতে পারেন সে জাতা ছড়ে সুয়াইদকে হত্যা করেছিল নিহতদের মধ্যে সেই ছিল একমাত্র মহিলা মদিনার বাজারে সেদিন কয়েকশ ইহুদির উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সংখ্যাটি চারশো থেকে নয়শোর মাঝামাঝি অল্প কিছু ইহুদিকে ছেড়ে দেওয়া হয় আমির এবং সাহাদিনের এক লোক অঙ্গীকার ভঙ্গ করায় অংশ নেয়নি সে আগেই বের হয়ে যায় তাকে ছেড়ে দেওয়া হয় অস্ত্র শস্ত্র নিক্ষেপ ও আত্মসমর্পণের আগেই কিছু লোক ইসলাম গ্রহণ করে তাদেরকেও ছেড়ে দেয়া হয় রসুল্লাহ সাহাবি সাবিদ এ বিন কাঈস আহু রসুল্লাহ সাল্লাসালামের কাছে এসে অনুরোধ করলেন যেন এক ইহুদিকে ছেড়ে দেয়া হয় জাহিলিয়াতে যুগে সেই লোক তার উপকার করেছিল সেই ইহুদির নাম ছিল আজ দুবাইল বাতা রসুল্লা সাল্লা সাবিতের অনুরোধ রাখলেন আজুবাইরকে ছেড়ে দিলেন সাবিদ তারা দেখাশোনা করার মতো তেমন কেউ তো নেই এভাবে বেঁচে থেকে কি লাভ সাবিত তখন রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কাছে অনুরোধ করলেন যেন আজুবাইর স্ত্রী সন্তানদেরকে মুক্ত করে দেওয়া হয় রসল্লাহ রাজি হলেন সাবিদ তার কাছে সেই সুখবর দিয়ে আসলেন কিন্তু তাতেও আজসুবাইর মন ভরল না সে বলল অর্থসম্পদ ছাড়া একটি পরিবার কিভাবে হিজাজের মতো স্থানে বেঁচে থাকবে সাবিত খুব করে চাচ্ছিলেন আজসুবাইয়ের জন্য কিছু একটা করতে কারণ বোয়াসের যুদ্ধে এই আজুবাইয়ের সাবিতকে সাহায্য করেছিলেন তাই সাবিত আবারও আজুবাইয়ের পক্ষ হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন যেন তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয় রসুল্লা সালু আলহ্লাম সেটাও মনজোর করলেন সাবিদ আজুবাইয়ের কাছে ছুটে গেলেন বললেন আল্লা রসুল তোমাকে তোমার পরিবার আর সম্পদ দিয়েছেন। তুমি ইসলাম গ্রহণ করে ফেল আল্লাহ শাস্তি থেকে চিরদিনের জন্য নিরাপদ হয়ে যাও আজুবাইয়ের তখন নেতাদের কথা জানতে চাইলেন। সাবিত বললেন তাদের হত্যা করা হয়েছে আজ দুবাই তখন জিজ্ঞেস করলো। আচ্ছা আমার সেই দুই সঙ্গীর কথা বলতে পারো সাবিদ বললেন তাদেরকেও হত্যা করা হয়েছে দেখো আজুবাইয়ের ওদের যা হওয়ার হয়েই গেছে কিন্তু তুমি তো বেঁচে আছো নিশ্চয়ই আল্লাহ তোমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রেখেছেন আজুবাই তখন বলল সাবিদ সেই অনুগ্রহের দহাই, যা আমি তোমাকে যুদ্ধে করেছিলাম তুমি আমাকে আমার প্রিয় মানুষগুলোর কাছে যেতে দাও তাদের থেকে বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না এই কথা শুনে সাবিত নিজেই আজুবাইয়ের গরদান উড়িয়ে দেন প্রিয়জনের সাথে তার মিলিত হবার আকতি শুনে আবু বকর রাদিল্ল আনহু মন্তব্য করেন আল্লাহর কসম এই লোক তার বন্ধুদের সাথেই মিলিত হবে তবে সেটা হবে জাহান নামে সেখানেই সে চিরকাল থেকে যাবে সালামা বিনতে কাই সনাহা ছিলেন রসুল্লার একজন খালা তিনি অনেক পুরোনো একজন মুসলিম দুই কিবলার দিকে সালাত আদায় করা এবং বায়াতে অংশ নেয়া নারীদের একজন বনকো রায় যা আত্মসমর্পণ করার পর রিফা আিন সামা আল নামের এক ইহুদি তার কাছে আশ্রয় চায় সেই ইহুদি তার পরিবারের পরিচিত ছিল রসুল্লার কাছে সালামা অনুরোধ করেন যেন রিফা হয়। রসুল্লাহ তার খালার অনুরোধ রক্ষা করেন রিফা আকে ছেড়ে দেয়া হয় রিফা আ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এছাড়াও আমর এ বিন নামের এক ইহুদি বনুকুরাইজা বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি বরং সে এর প্রতিবাদ করেছিল মুহাম্মদে বিন মাসলামা ছিলেন বনুকুরাইজার অবরোধকালীন প্রহরী তিনি আমরের বিষয়টি জানতেন তাই তাকেও ছেড়ে দেওয়া হয় এখন জানা যাক বনকোরাইজার সম্পদ বন্টন কিভাবে হয়েছিল প্রথমত সিন মোয়াজিলহর রায় অনুসারে বনকোরাইজার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয় গণিমত হিসেবে মুসলিমরা সেগুলো লাভ করে মুসলিমরা এই অভিযান থেকে দেড় হাজার তরবারি দুই হাজার বর্ষা তিনশো শিরস্রাণ হাজারদের বর্ম এবং অসংখ্য উট আর ভেড়া লাভ করে এই সম্পদের পাঁচ ভাগের চার ভাগ মুজাহিদদের মাঝে ভাগ করে দেওয়া হয় মুসলিমরা বিপুল পরিমাণ মদ লাভ করে কিন্তু হারাম হবার কারণে সেগুলো থেকে কিছুই গ্রহণ করা হয়নি সেগুলো ফেলে দেওয়া হয় এই অভিযানে শহীদ খাল্লা দেবেন সোয়াইদ রাজ আনহো এবং আরেকজন সাহাবির পরিবারদের গণিমতের ভাগ দেয়া হয় বনকোজের কিছু সম্পদ মুসলিমরা অস্ত্রের জোর ছাড়াই লাভ করেছিল সেগুলো দিয়ে আল্লাহ রসুল্লাহ আলিউসালাম শাম থেকে অস্ত্র কেনার জন্য সাবাদা রাজ্লা আনহোকে পাঠান আর যুদ্ধবন্দীদের পাঠিয়ে দেওয়া হয় নাজদে সেখানে তাদেরকে ঘোড়া আর অস্ত্র বিনিময় বিক্রি করে দিয়ে আসেন সাঈদ এবং জাইদুল্লাহ আনহু দ্বিতীয়ত যে সব সম্পদ বহনযোগ্য ছিল না যেমন বনক্ক রায় বাড়িঘর সেগুলো পুরোপুরি দিয়ে দেওয়া হয় মুহাজিরদেরকে আল্লাহ সুলসাল আলি ওয়াসালাম তাদেরকে আদেশ করলেন তারা যেন আনস্তারদেরকে পাওয়া সকল খেচুরের বাগান আর জমি আনসারদেরকে ফিরিয়ে দেন এভাবে তিনি তাদের মাঝে ভারসাম্য তৈরি করে দিলেন তৃতীয়ত রায়হানা বিনতে আমর এবং খোনাফা নামের একজন মহিলাকে রসুল্লাহ সাল্লিসলামের কাছে দাসী হিসেবে নিয়ে আসা হয় রসুল্লাহ সাল্লিম তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন প্রথমে তিনি রাজি হননি কিন্তু পরে মুসলিম হয়ে যান রসল্লাহ সাল্ল আলিউসলাম তখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন যেন তিনি তাকে বিয়ে করে নিতে পারে। কিন্তু রায়হানা দাসী হিসেবেই থাকতে চাইলেন শেষ পর্যন্ত তিনি দাসী হিসেবেই থেকে যান দাস কথা বললেই আমাদের চোখের সামনে একটা নির্মম দৃশ্য ভেসে ওঠে কিন্তু ইসলামের দাসপ্রথা নিষ্ঠরতা শিখায় না এটা একটা চাকরির মতো রায়হানার মতো অনেকেই স্বাধীন হবার চাইতে দাস হিসেবে থাকাকে পছন্দ করে নিয়েছিলেন এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বনকোজা থেকে আমরা কি কি শিক্ষা পাই এক শিক্ষা নাস্তির ভয়াবহতা বনকোরাইজার এই ঘটনা ইসলাম বিদ্বেষীদের জন্য একটি প্রিয় হাতিয়ার সন্দেহ বনু বনুকো রাইজাকে অত্যন্ত গুরুতর শাস্তি দেয়া হয়েছিল কয়েকশ পুরুষকে হত্যা করা হয়েছে নারী ও শিশুদের দাস বানানো হয়েছে এবং তাদের সব সম্পত্তি করা হয়েছে। এসব বাজেয়াত্মিয়ে ইসলাম বিদ্বেষীরা বলতে চায় রসল আলী আসলাম ছিলেন নিষ্ঠুর মুসলিমরা হল বর্বর কিন্তু পুরো ঘটনার প্রেক্ষাপটকে তারা এড়িয়ে যেতে চায় কেন তাদেরকে এত বড় শাস্তি দেয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর এক শব্দে দেয়া যায় আর তা হল বিশ্বাসঘাতকতা তারা যে অপরাধটি করেছিল সেই অপরাধটিকে এখনকার আইনের ভাষায় বলা হয় রাষ্ট্রদ্রোহিতা বোনক্রাইজার সাথে মুসলিমদের চুক্তি ছিল তারা ছিল ইসলামী রাষ্ট্রের নাগরিক চুক্তিবদ্ধ ও নাগরিক থাকা অবস্থায় তারা একটি বহিষত্র সাথে ষড়যন্ত্র করেছিল তাদের উদ্দেশ্য ছিল মদিনার রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া এবং মুসলিমদের ওপর গণহত্যা চালানো আধুনিক যুগেও আইনের বিচারে রাষ্ট্রবিজ্ঞানের মানদণ্ডে এটি হল সর্বোচ্চ অপরাধ আর এখানে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহ রসুল্লাহ আলীহাস্লামের সাথে সাধারণ কোনো রাষ্ট্রপ্রধানের সাথে নয় আল্লাহ রসুল্লাহ আলী আসলাম হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর আগেও মদিনার দুটি গোত্র বন কায়নোকা এবং বন নাজদেরকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু তাদেরকে এত ভয়ানক শাস্তি দেওয়া হয়নি কারণ ইসলাম অপরাধের অনুপাতে শাস্তির মাত্রা নির্ধারণ করে বন কায়নুকা একজন মুসলিম মহিলা সম্মানহানি করে এবং একজন মুসলিমকে হত্যা করে তাদেরকে ইবেন ছেড়ে দেওয়া হয় এবং মদিনা থেকে বের করে দেওয়া হয় বন নাজির চেষ্টা করে কিন্তু সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা তাদের ছিল না তাদেরকেও বের করে দেওয়া হয় তবে কিছু কঠোর শর্ত প্রয়োগ করা হয় কিন্তু বন করায়জার অপরাধ ছিল সবচাইতে মারাত্মক তারা খন্দকের যুদ্ধের সেই দুর্বল মুহূর্তে সুপরিকল্পিতভাবে মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করে দেয়ার পরিকল্পনা করে যদি জোট বাহিনী মদিনায় জিতে যেত তাহলে তারা রসুল্লা সাল্ল আলী ওসালামকে নয় সবাইকে হত্যা করত এটা ভয়াবহ মাত্রার অপরাধ আর তাই তাদের শাস্তির মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ আর যদি তাদের ছেড়ে দেয়া হত তাহলে তারা খাইবারে আশ্রয় নিয়ে বন মতো আবারও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হত সেই সুযোগ তাদের আর দেয়া হয়নি তাই পুরুষদেরকে হত্যা করা হয়েছে দুই নম্বর পয়েন্ট তিরস্কারীদের তিরস্কারের ভয় করা যাবে না সাহা দেবের মোয়াজিলহুকে তার গোত্র খুব অনুরোধ করছিল যেন বনকোরাইজের ব্যাপারে তিনি উদারতা দেখান কিন্তু তিনি তাদের অনুরোধ রাখেননি কারণ তিনি জানতেন এই ক্ষেত্রে উদারতা দেখানো মানে দুর্বলতা ক্ষমার অর্থ সবসময় উদারতা নয় কখনো কখনো ক্ষমার মাধ্যমে প্রতিপক্ষকে জুলুম করার আরও সুযোগ করে দেওয়া হয় কিছু পরিস্থিতিতে কঠোরতা দেখানোই উচিত কিছু মুসলিম মনে করে মুসলিমদের সবসময় উদার হতে হবে ক্ষমাশীল হতে হবে যাতে ইসলামের শত্রুরা কোনো অপবাদ দিতে না পারে তারা চায় মানুষ যেন মুসলিমদের শান্তিপ্রিয় মহানুভব মনে করে সন্ত্রাসী মনে না করে আসলে আল্লাহ রসুল্লাহু আলী আসলাম যিনি দুনিয়ার সবচেয়ে কমল হৃদয়ের মানুষ তিনিও সবসময় ক্ষমান নীতি অবলম্বন করেননি বনকো রায় জাকে আল্লাহ রসুলোল্লাহু আলী আসসালাম ক্ষমা করে দেননি সাদেবেন মোয়াজ রায় দেবার আগে বলেছিলেন তিনি এই ব্যাপারে তিরস্কারের ভয় পাবেন না মুসলিমরা শত্রু সাথে কঠোর এই ধরনের দৃষ্টিভঙ্গি পরাজিত মানসিকতার বহিপ্রকাশ কিছু মুসলিম আজ কাফিরদের তিরস্কারকে এতটাই ভয় পায় যে গোটা ইসলামকেই ভুলভাবে উপস্থাপন করে শুধুমাত্র কাফিরদের খুশি করার জন্য তারা কাফির এবং ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে চায় না অথচ তারা জানে না কাফিরদের এভাবে খুশি করে তাদেরকে মুসলিম বানানো যায় না তাদের সুদৃষ্টিও পাওয়া যায় না স্বয়ং আল্লাহ রসুল্লাহ আলি আসলামের জীবনেও সব কাফির মুসলিম হয়ে যায়নি কখনো কখনো কঠোরতাই শ্রেয় আর এই কঠোরতা ইসলাম ও মুসলিমদের স্বার্থেই প্রয়োজন যেই ইসলাম ক্ষমাশীলতার শিক্ষা দেয় সেই একই ইসলাম ন্যায় বিচারের শিক্ষাও দেয় পরিস্থিতি অনুযায়ী কঠোর হবার শিক্ষা দেয় এটা সত্য যে মুসলিমদের ব্যাপারে অমুসলিমদের সুধারণা ধরে রাখতে পারলে ভালো তবে সেটা যারা প্রকাশ্যে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে তাদের ক্ষেত্রে সেটা সবসময় জরুরি নয় সিরা থেকে শিক্ষা হল শত্রুদের সাথে ভেদে কখনো উদারতা দেখাতে হবে আর কখনো কঠোরতা কখনো কলম ধরতে হবে কখনো তলোয়ার তিন নম্বর একজন মুসলিমের জীবন মরণ শুধুই আল্লাহর জন্য সাহা দেবেন কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি কুরাইসদের সাথে আমাদের আরো যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো যারা তোমার রেসলকে কষ্ট দিয়েছে তাকে অস্বীকার করেছে তাকে স্বদেশ থেকে বিতারিত করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয় তবে এই আঘাতের মাধ্যমেই আমাকে শহীদ হিসেবে কবল করে নাও কিন্তু বন কোরাইজের ব্যাপারে আমার অন্তরের জ্বালা না আমাকে মৃত্যু দিও না আদের এই দোয়াটা বিস্ময়কর জিহাদি সাবি ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই শুধু বেঁচে থাকার জন্য তিনি বেঁচে থাকতে চাননি টাকা হবে সংসার হবে এসব চিন্তা মনে স্থান পায়নি তিনি একটা জিনিসই চেয়েছেন আল্লাহ ইসলামের শত্রুরা যতদিন বেঁচে থাকে ততদিন যেন তিনিও বেঁচে থাকেন যেন শত্রুদের বিরুদ্ধে লড়তে পারেন যেন বনকো আর শেষ পরিণতি দেখে নিতে পারেন এরপর আর বাঁচার ইচ্ছা তা নেই আবুল্লবা রদেল ও আনহুর তবা হল আল্লাহর সাথে সততা এবং রসল্লাহ সাল্ল আলি আসলামের প্রতি বিশ্বস্ততার একটি চমৎকার উদাহরণ আবুল্বাবার কাছে বনক্ক রায় জানতে চেয়েছিল রসল সাল্ল আলিউসলামের কাছে আত্মসমর্পণ করা হলে সম্ভাব্য কী পরিণতি হতে পারে তখন তিনি গলার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছিলেন তাদের মেরে ফেলা হবে কাজটা করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন কাজটা করা ঠিক হল না বনক্ক রাইজার কাছে ইঙ্গিত দেওয়ার মাধ্যমে একটা গোপন সামরিক তথ্য পাচার হয়ে গেল আল্লাহ তার রসুল সাল্ল আলিউসালামের সাথে বিশ্বাস ভঙ্গ করা হয়ে গেল কাজটা যে তিনি খুব ভেবে চিন্তা করেছেন তা নয় কিন্তু এই কুমাহের অনুশোচনা তাকে বারবার দংশন করতে থাকে আবুল্লবাবা রদেল চাইলে পুরো বিষয়টা রসুল্লার কাছে গোপন রাখতে পারতেন বিষয়টা তিনি চেপে গেলেও কেউ বুঝতেও না জানত না তিনি চাইলে এভাবেই গোটা জীবন পার করে দিতে পারতেন মুখে একটা মেকি হাসি ধরে রসুল্লাহ সাল্লু আলিউসালামের সাথে এমনভাবে কথা বলতে পারতেন যেন কিছুই হয়নি কিন্তু তিনি সেটা চাননি তিনি চেয়েছেন গুনাহ থেকে মুক্তি তিনি সৎ ছিলেন সত্যবাদী ছিলেন তাই বিষয়টা গোপন করার চেষ্টা করলেন না নিজেই জানিয়ে দিলেন ফিরে এসে মসজিদে নববীর একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করা না পর্যন্ত আমি নিজেকে মুক্ত করব না খুঁটিরে বাধা সেই দিনগুলোতে সলাাদের ওয়াক হলে তার স্ত্রী এসে বাঁধন খুলে দিতেন সলাাত শেষ হলে আবার বেঁধে দিতেন এভাবে ছয় দিন পার হয়ে গেল সপ্তম রাতের কথা ভোরের দিকে উম্মে সালামা আল্লাহ রসুলাম মুচকি হাসছেন তিনি হাসির কারণ জানতে চাইলেন বললেন আল্লাহ রসল আসতাল আবুল্বাবার তহবা কবল করেছেন উম্মে সালামা বললেন আমি এই খবরটা তাকে দিয়ে আসি রসল বললেন হ্যাঁ তুমি চাইলে অবশ্যই দিতে পারো উম্মে সালামা মহা উৎসাহের সাথে সুসংবাদ নিয়ে মসজিদে ছুটে গেলেন আবুলুবাবাকে বললেন আপনার জন্য সুসংবাদ আল্লাহ আপনার তবা কবুল করেছেন সাহাবিরা দৌড়ে এসে তার বাধন মুক্ত করতে চাইলেন কিন্তু আবুল বাবা বললেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহাম ছাড়া এই কাজ কেউ করবে না রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম তখন ফজরের সালাতের জন্য বের হয়ে তাকে মুক্ত করলেন এখনো মসজিদে নবীতে একটি পিলার আছে বা খুঁটি যেটির নাম তুটি এই খুঁটিতেই আবুল বাবা রদেল আনহু নিজেকে বেঁধে রেখেছিলেন একটা মানুষ আল্লাহর কাছে গুনামাফের জন্য কতটা কষ্ট করতে পারে অথচ করে ভুলটা করেননি এটাই হলো এটাই হলো সত্যিকারের মানুষের সংজ্ঞা এবং আল্লাহ মানুষগুলোকে তৈরি করার কারিগর। পয়েন্ট অন্তরের কাঠিন্য হুয়া বিন আখতাব এবং কায়াবেবেন আসায় জীবনের শেষ মুহূর্তে এই দুই নেতার বলে যাওয়া কথাগুলো থেকে স্পষ্ট যে তারা জেনে শুনেই আল্লাহ রসুল্লের বিরুদ্ধ চারিতা করেছিল মৃত্যু যখন নিজের ছায়ার চেয়েও কাছাকাছি তখনও তারা নিজের ভুলের উপর অটল ছিল তারা জানত তারা সত্যকে অস্বীকার করছে অন্যায় করেছে তারা জানতো যাহার নামে তাদের ঠাই হবে তবু শেষ মুহূর্তে এসেও তাদের হৃদয় এতটুকু গলেনি নিজেদের ভুল স্বীকার করার মতো বাসনা জাগেনি অধ্যত্ত্ব আর অহংকার তাদের আচ্ছন্ন করে রেখেছিল অধ্যত্ব আর অহংকারের উপরেই তারা মারা গেছে এতটুকু আশ্বস্য ছিল না অন্তরের এই কাঠিন্যের কারণ কি যখন একজন মানুষ অন্যায় করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু কেউ যখন অবদ্ধতা করতেই থাকে করতেই থাকে তখন একটা সময় তার অন্তর এতটা শক্ত হয়ে যায় যে তার আর সত্যপথে ফিরে আসতে ইচ্ছাও হয় না এই দুই নেতার ক্ষেত্রে সেটাই হয়েছিল একই কথা সেই মহিলা ক্ষেত্রে বলা যায় যে খাল্লা দেবে সুআ হত্যা করেছিল তাকে মেরে ফেলা হবে এটা শুনেও সে হাহা করে হাসছিল তার অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে একটি অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে সেটা দেখেও তার মনে কোনো কোমলতা বা ভয় জন্ম নিল না নিজের অপকর্মের উপর খুশি হয়ে সে মারা গেল ৬ পয়েন্ট, মতভেদ বা ইখতিলাফের ধারণা। রসুল্লাহ আলহিমাস্লাম সাহাবিদের আদেশ করেছিলেন যেন তারা বনকোরাইজার এলাকায় গিয়ে আসার সালাদ আদায় করেন কিন্তু সেখানে পৌঁছার আগেই সূর্য ডুবে যাবার সম্ভাবনা দেখা দিলে সাহাবিরা দুটো ভাগ হয়ে যান একদল বলল আমাদের এখনই আসারের সলাদ পরে ফেলা উচিত কারণ সূর্য ডুবে যাচ্ছে আর একদল বলল না আমরা বনকোড়াইজার এলাকায় গিয়েই তারপরে সালাত পরব দুটো দল তাদের বুঝ অনুসারে সালাত আদায় করল পরে তারা তাদের এই মতভেদের বিষয়টা রসুল্লাহ সাল্লু আলাইসালামকে জানালেন তিনি তাদের কাউকেই ভুল বললেন না দুটো কাজকেই স্বীকৃতি দিলেন এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইসলামী শরিয়াহ ইখতিলাফ বা মত অস্তিত্বকে স্বীকৃতি দেয় একটা বিষয়ে একাধিক মত থাকতে পারে তবে তা দিনের মৌলিক বিষয় নিয়ে হবে না অন্যান্য বিষয়ে একাধিক দলিলের কারণে মত হতে পারে আবার বোঝার ভিন্নতার কারণেও নানা মত তৈরি হতে পারে এতে কোনো সমস্যা নেই তবে এর মানে এই নয় যে কেউ একটা মত দিলেই সেটা গ্রহণযোগ্য মত হয়ে যাবে একাধিক মতের ক্ষেত্রে কোন মত গ্রহণ করতে হবে বা সেটার প্রক্রিয়া কি এই বিষয়টি আমাদের আলোচনা গণ্ডের বাইরে বিধায় আলোচনা করা হল না সবশেষে আমরা আলোচনা করব মর্যাদা নিয়ে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করে নেন সাহ রাদ আনহু ছিলেন এমনই একজন সাহাদ আনহু চেয়েছিলেন কোরাইশদের সাথে শেষ যুদ্ধ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন চেয়েছিলেন বন কোরাইজার পরিণতি দেখে যেন অন্তরকে শান্ত করতে পারেন চেয়েছিলেন খন্দকের যুদ্ধের সেই পুরনো ক্ষত যেন বেড়ে যায় যেন এই ক্ষতের মাধ্যমে তিনি শহীদ হতে পারেন আল্লাহ তার সব দোয়া কবুল করেছেন খন্দকের পর কোরাইশাহ মুসলিমদের সাথে আর যুদ্ধ করার সাহস দেখায়নি সাদ শুধু বনুকুরাইজার শাস্তি দেখেই যাননি বরং আল্লাহ তালা বনুকোরাইজার ওপরেই তাকে বিচারক বানিয়ে দেন আর এরপরই তার ক্ষতের অবস্থা আরও খারাপ হয়ে যায় তিনি যে শাহাদা চেয়েছিলেন আল্লাহ তা তাকে দান করেন সাধারণভাবে কারোর জন্য দাঁড়িয়ে সম্মান জানাতে আল্লাহ রসুফ সাল আলী আসসালাম নিষেধ করেছেন কিন্তু সাদ ছিলেন একমাত্র ব্যক্তি যার জন্য আল্লাহ রসুদ সোল্লা আলি সাহাবিদের উঠে দাঁড়াতে বলেন ইমাম আনাইয়ের মতে কাউকে সম্মান দেখানোর জন্য কখনো কখনো দাঁড়ানো যেতে পারে তবে সেটা অভ্যাসে পরিণত করা যাবে না আল্লা সাল্লাহ আলহাম জানতে পারলেন সাহাদের জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে তিনি রীতিমতো ছুটে গেলেন এতই দ্রুত হারছিলেন যে সাহাবিদের জুতো ছিঁড়ে যাচ্ছিল গায়ের চাদর খুলে পড়ছিল রসুল্লাহ আলহি আসালামকে সেটা জানালে তিনি বললেন আমি ভয় পাচ্ছি না জানি আমাদের আগেই ফেরস্তারা তার কাছে পৌঁছে যায় আর হানজালার মতো তাকেও গোসল করিয়ে দেয় পৌঁছে দেখা গেল সাদকে গোসল দেয়া হচ্ছে তার মা কাঁদছেন সাহাদেবের মোয়াজ রাজিল্লা আনহুর লাশ বয়ে নিয়ে যাওয়ার সময় সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ এত হালকা লাশ এর আগে কখনো বহন করিনি রসুল্লা সাল্লু আলী আসলাম বললেন কেনই বা হবে না বলো, এমন সব ফেরস্তারা আজ জমিনে এসে সাদের লাশ বহন করছেন যারা এর আগে কখনো পৃথিবীতে আসেননি আছে লাশ বহন করতে সত্তর হাজার থেকে জমিনে আসে ছিলেন একটা হাদিস থেকে বোঝা যায় বলা হয় যে তার মৃত্যুতে আল্লাহর আর্শ কেঁপে উঠেছিল মৃত্যুর দুই বছর পরের কথা একদিন রসুল্লাহ সাল্ল আলহামের কাছে উপহার হিসেবে একটা চাদর আসে চাদরের কাপড়টা খুবই নরম মোলায়েম সাহাবিরা সব অবাক হয়ে চাদরটা নেড়েচেরে দেখছেন রসুল সাল্লাহ আলী আসলাম বললেন তোমরা এই চাদরের কোমলতা দেখে অবাক হচ্ছ জেনে রাখো জান্নাতে সাহেবের মোয়াজের যে রোমালটা আছে তা এই চাদরে চাইতেও উত্তম আর কোমল লক্ষণীয় আল্লাহ রসুল সাল্লা আলী ওসালাম নিজ থেকে সা কথা স্মরণ করলেন সাহাবিদের কাছে সা মর্যাদা প্রকাশ করলেন এটাই বলে দেয় রসুল্লাহ সাল্লাহু আলি আসলামের কাছে সাহু কতটা প্রিয় ছিলেন মৃত্যুর দিন পরেও রসুল্লাহাল আলী স্মরণ করেছেন মানুষ মারা গেলে আমাদের মন থেকে আস্তে আস্তে মুছে যায় কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তার অনুসারীদের কথা কখনো ভুলে যাননি দুনিয়ার ব্যস্ততা রাষ্ট্র চালাবার দুশ্চিন্তা পারিবারিক কাজকর্ম কোনো কিছুই সাহাবিদেরকে ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই মানুষটাই তার ওম্মার জন্য প্রত্যেক দিন দোয়া চাইতেন এই মানুষটাই কেয়ামতের দিন সেই কঠিন দিনে আমাদের মুক্তির জন্য দুয়া চাইতে থাকবেন দুনিয়া সবার চেয়ে উপরে ভালোবাসা পাবার যোগ্য হলেন আল্লাহ রসুলসাল আলহ্লাম সাহাদেবের আনহোকে কবরে রাখার পর রসুল্লাহ আলহামের চেহারা বদলে যায় তাকে দেখতে বেশ চিন্তিত লাগে তিনি তিনবার তসবি পড়লেন সুবাহ আল্লাহ সাহাবিরাও তাই করলেন একটু পর তিনি স্বাভাবিক হলেন তিনবার তাকবির দিলেন আল্লাহ আকবার। দেখা দেখি সাহাবিরাও তাই করলেন সাহাবিরা জানতে চাইলেন রসুল্লাহ সাল্লাহ আলী কেন প্রথমে তসবি এবং পরে তাঁর বীর দিলেন রসুল সাল্লাহ আলী বললেন কারণ কবর সাদকে চাপ দিয়ে ধরেছিল যদি কেউ কবরের চাপ থেকে মুক্তি পেত সে হতো সা এরপর কবর আবার প্রশস্ত হয়ে গেল সাহেবের মোয়াজ রাদহ যখন মারা যান তখন তার বয়স ছিল ছত্রিশ কিংবা সাঁত্রিশ বছর নিতান্ত তরুণ বয়সে তিনি নেতৃত্ব লাভ করেন আল্লা নবীর আনসার হওয়ার সিদ্ধান্ত যখন নেন তখন তিনি বছরের যুবক দিনের জন্য একজন উৎকৃষ্ট নমুনা আখিরাতে দানি তার জীবনটা সোনার চাইতেও দামি আমরা আজ যেন ভুলেই গেছি দিনের খেদমত রক্ত দিয়ে করা লাগে আজকাল অনেকের চোখে দিনের খেদমতের অর্থ হল ঘরের শান্ত পরিবেশে ইসলাম নিয়ে পড়াশোনা করা ফাইভ স্টার হোটেলে কনফারেন্স করে ইসলামে লেকচার দেওয়া এতটুকু করেই তারা মনে করে আল্লাহ বিশাল করে ফেলেছে অথচ আল্লাহ রাস্তায় তাদের শরীরের এক ফোটা রক্ত ছড়েনি। গ্রীষ্মের দিনে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে আর শীতের দিনে হিটারের উষ্ণতা উপভোগ করে আল্লাহ দিনের খেদমত করাটা যথেষ্ট না দিনের খেদমত করতে হলে শরীর থেকে আরামের চাদরটা ছেড়ে ফেলতে হয় পরিশ্রম করতে হয় ত্যাগ করতে হয় রক্ত ছড়াতে হয় আনসাররা দিনের জন্য যুদ্ধ করেছেন সেই যুদ্ধে নিজেদের যান মাল নিজেদের জীবন সম্পদ সমস্ত কিছু বিলে দিয়েছেন আল্লাহ ও তর রসুলের জন্য সবকিছু উৎসর্গ করেছেন তাদের চোখে এটাই ছিল দিনের জন্য খেদমত আর তাই তারা দিনের সাহায্যকারী আনসার মুহাম্মদ ওসাল আলাসাই মোহাম্মদ আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম ওরহমতুল্লাহ रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क डब्ल्यू डब्ल्यू डब्ल्यून ड्रब्स मीडिया फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश रईन ड्रवस